আসসালামাইকুম বরহম বকাত হু ফল অশদু وَسَنَدَنَا وَحَبِيبَنَا কু অদন ওদনা সূল اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على অসল وعلى আল আলি বরী حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على বারখ وعلى বর আলা বরাই حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المكمنين إن بعث فيهم رسولا من أنفسهم ضَلَالٍ আলি কি بِاللَّهِ আমাদেরকে তারিবাহ আলী জীবনের কিছু বিষয় আলোচনা করার তৌফিক দান করেছেন এটাও আল্লাহ অনেক বড় কৃপা আমাদের জন্য অনুগ্রহ দয়া আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ খুশি কথা আমার সামনে যদি আমার সন্তানের কেউ প্রশংসা করে তো আমার তো খুশি লাগে আপন যাকে আমি ভালোবাসি এমন কারো প্রশংসা হলে তো আমার খুশি লাগার কথা তো আল্লাহ তালা যাকে মহাব্বত করেন মহাপুট কোনো আল্লাহ ইব্রাহিমের শিক্রী দিয়েছেন আর আমার হবিবাহ তিনি হচ্ছেন হবিবাহ নানান বিষয় পার্থক্য আছে কিন্তু এই দুই বন্ধুর মধ্যে পার্থক্য আছে আরবিতে এই পার্থক্য গুলা করা হয় খালিল মানে হচ্ছে যিনি নিজে আসে হয়েছেন। অন্য কাউকে আর আশ্রয় দেন নাই আল্লাহকে ভালোবাসার কারণে নিজের বিবি বাচ্চাকে নিজের থেকে দূরে সরাইছেন আল্লাহর হুকুমে আল্লাহকে ভালোবাসার কারণে নিজের সন্তানকে কলিজার টুকরা বহুদিনের সাধনার পর যে সন্তান পেয়েছেন সেই সন্তানকে নিজের হাতে জবাই করার জন্য প্রস্তুত হয়েছিলেন আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে এমন একান্ত ভাবে তিনি কবুল করেছিলেন এই জন্য আল্লাহ তাহলে খুশি হইয়া তাকে স্বীকৃতি দিয়েছেন হ্যাঁ আপনি আমাকে একান্তই ভালোবাসেন এটা হচ্ছে খলিলের এর হালত হাজরত ইব্রাহিম আলহ সালামের হালত পার্থক্যটা অনেক খলিল আল্লাহকে ভালোবাসেন এই জন্যে আল্লাহ তালা তাকে বন্ধুর স্বীকৃতি দিয়েছেন আর হাবিব আল্লাহ নিজে যাকে ভালোবাসেন এই জন্য তাকে বন্ধুর স্বীকৃতি দিয়েছেন অনেক পার্থক্য বিভিন্ন জায়গায় আমরা বিষয়গুলো দেখি আপনাদেরকে প্রশংসা করা হয়েছে কি কি অনুগ্রহ আল্লাহ করেছেন এগুলো দেখাইছেন আল্লাহ তহ তো শুরুতেই আল্লাহ তহ বলতে আলম নহ আমি কি আপনার বক্ষ উন্মুক্ত করি নাই আল্লাহ তার নবীকে ডাকতেসেন দুধ খাওয়ার বয়স শেষ হইয়া যখন খেলাধুলা করে অন্যদের সাথে দৌড়োদৌড়ি করে অন্যদের জোড়োদুরি দেখে নিজে খেলতেন না দেখতেন বসে থাকতেন তো ওই অবস্থায় সময় হয়েছে তো এটাও বক্ষ বিতরণ অর্থ হইতে পারে আরেকটা অর্থ আছে সেটা হচ্ছে বক্ষ উন্মুক্ত করা মানে দিন জন্যে সহজে জন্য অনুভূতি জাগ্রত করার জন্য দিলটা খুলে দেওয়া মনটা উদার করে দেওয়া এটা অনেক বড় নিয়ামত নিয়ামতের প্রসঙ্গ গুলো আল্লাহ করে বারবার বলেছেন জাল্লা যার দিল খুলে দিয়েছেন দিনের জন্য এটা অনেক বড় নিয়ামত সুরা আরাফ আয়াত একশো পঁচিশ আল্লাহ বলেন فمن يرد الله أن يَهْدِيَهُ يشرح صدره للإسلام ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء كذلك يجعل الله الرجس على الذين لا يؤمنون আল্লাহ বলেন দিন বুঝার জন্য আমি যার বক্ষ উন্মুক্ত করে দিয়েছি তাকে আমি চেয়েছি আল্লাহ যাকে ভালো চান তাকে সংকীর্ণ থাকে দিন অন্তর সংকীর্ণ থাকে দিন বুজার মানসিকতা তার মধ্যে থাকে না এটা এত বড় নিয়ামত সুরা জুমার আয়াত নম্বর বাইশ তেইশ নম্বর পাড়ার শেষ পৃষ্ঠাত ওখানে আল্লাহ তালা বলছেন এই কথাটা উল আল্লাহ বলেন দিন বুঝার জন্য আমি যার বক্ষ উন্মুক্ত করে দিয়েছি আল্লাহ যার বক্ষ উন্মুক্ত করে দিয়েছেন রহমতের মধ্যেই ওই নূরের মধ্যেই সে সারাক্ষণ থাকে এটা এত বড় নিয়ামত এটা এত বড় নিয়ামত যে হাজর আলী সালামের মতো এত বড় নবী নতুন ধর্মের এবং নতুন কিতাব সহ যিনি আসছেন আল্লাহ তালা পাঠিয়েছেন তাকে কিতাব দিয়েছেন নতুন কিতাব বড় যে চারটা কিতাব এর মধ্যে মুসাআ সালাতামের কিতাব একটা এত বড় নবী তো আল্লাহ তালার কাছে এই মুসাআলি সালাতাম বারবার হাত তুলে দোয়া করছেন আল্লাহ সালাম নিজে দোয়া করছেন আল্লাহ আমার বক্ষ উন্মুক্ত করে দেন দিন বুঝা সহজ করে দেন বলা সহজ করে দেন তো যে আমার আল্লাহর এক বড় কাছে চেয়েছেন আল্লাহটা সদর আমি কি আপনার বক্ষ উন্মুক্ত করে দেই নাই তো আল্লাহ তার প্রতি আকৃষ্ট হয়েছে। আমার কথাটা বলার মাকসাদ হচ্ছে অন্য নিয়ামত নবীরা চেয়ে নিয়েছেন যেটা আর আল্লাহ তিজেই পার্থক্য এই জায়গা খলিল আর হাবিব তো এত প্রিয় মানুষ চল্লাহ তার সেই প্রিয় মানুষের আলোচনা যখন হবে ভালো আলোচনা তো আল্লাহ খুশি হবেন না নিশ্চিত যেটা বললাম এই জায়গার দ্বিতীয় আয়াতে তো আল্লাহ তালা এই কথাটা বলেছেন তৃতীয় চার নম্বর আয়াতে অনেক রাখা আলমা সদর আখ আপনার খাতিরে আমি আপনার আলোচনাকে সম্লা তালা বন্ধুজন আপনার আলোচনা মানুষ আমি মানুষও করে মাহলুক ও করে আপনার আলোচনা আপনার আপন জনরাও করে আপনার দুশ্মনরাও করে আপনার হালত আল্লাহালাম জিব্রাহ আমি জিজ্ঞেস করছেন জিব্রাহ এটা কি অর্থ এই যে আল্লাহ বললেন আমার আওয়াজ আমার আলোচনাকে আল্লাহ সমুন্নত করেছেন উঁচু করেছেন তো হজরত জানাইছেন যে আল্লাহ তালা নিজেই বলেছেন এটা আলোচনা যখন হয় যাকে সমস্ত লিডার জিনিস নেতা হাজর আব্দুল্লাহ ইবনা আব্বাস হদি তহমা তিনি বর্ণনা করেন ব্যাখ্যা দিয়েছেন ঠিক একই অবস্থায় কামতের মধ্যে আসাদুদে শাহাদ সম্মানের সাথে বৃদ্ধি করেছেন তো ওই হাবিবের আলোচনা এটা অত্যন্ত দামি এক আলোচনা এবং এটা একটা আবাদত সবাবের কাজ সবাবের কাজ আবাদত বলতে সবাবের কাজ এর নামই হচ্ছে মিলাদ রসুলের জীবন কেন্দ্রিক আলোচনা করা বিশেষ করে জন্ম নিয়ে আলোচনা করা এটাকে আরবি বলে মিলাদ আমাদের অনেক ভাই এখন মিলাদ কে নিয়ে নানান মানুষের মধ্যে একটা বিভ্রান্তি ছড়াইয়াছে যখনই আমরা বলি যে এই মিলাদ তো হাদিস কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয় তখনই আজ থেকে এই মিলাদ শব্দের যে প্রমাণ আছে এগুলা পেশ করছে সাধারণ মানুষ বুঝে না দেখে মিলাদের কথা তো আসে আসলে মিলাদ মানে হচ্ছে রসুলের জন্ম নিয়ে আলোচনা করা আর তাদের মনের মধ্যে যেটা আর সাধারণ মানুষকে নির্দিষ্ট একটা পদ্ধতিতে সল্লাল্লাহ পড়া যখনই আমরা চ্যালেঞ্জ করি এগুলো কই পাই স্যার এইভাবে এই পদ্ধতিতে পড়া তখনই ওই দলিল নিয়ে আসি আরে ভাই এগুলো তো রসুলের জীবন নিয়ে আলোচনার কথা এখানে দুরসরীফ এই পদ্ধতিতে পড়ার কথা কই আসছে আর এই পদ্ধতিতে শব্দ তো সালাদ সালাম আসছে মিলাদ মিলাদের সাথে সলাত আর সালামের কি সম্পর্ক সম্পর্কটা কি অর্থের থেকে সম্পর্কটা কি একটা বিষয় ছড়া রাখছে মানুষের দৃঢ় মাের মধ্যে যে মিলাদ মানে হচ্ছে নির্দিষ্ট পদ্ধতিতে তোর শুরু পড়া দুরুদের বিরোধিতা তো করা হয় নাই মিলাদের বিরোধিতা করতে যায় দুরুদের বিরোধিতা তো করা হয় নাই আপনি দুরুদকে নিজস্ব স্টাইলে যেটা পড়তেছেন ওইটার বিরোধিতা করা হচ্ছে যে শরীয়তকে নিজস্ব করা যায় না শরীয়া দিয়েছেন ওইটা হচ্ছে শরীয়ত আপনি নিজ থেকে একটা পদ্ধতি বানিয়ে নেবেন আর ওইটাকে শরীয়ত বলবেন অরে ভাই এটা নিশ্চিত করে বলা যায় এটা বিধা এগুলো যখন বলি তখন মানুষ কিছু আছে খুব বেশি আমাদের বিরুদ্ধে বিরোধিতা করা শুরু করে এখান থেকে এখান থেকে আলোচনা এই বক্তব্য আর দিব না সরে যাবো প্রমাণ দিতে পার তিনি লেখেন আমাকে আরেকজন দেখাইছে দেখেন হাসান জাহিন সাহেব বলছে মিলাদ প্রমাণ করতে পারলে চাকরিটা ছেড়া দিবে দিমুনি চাকরিটা খাইয়া মিলাদ তো আছে শব্দ আছে কিন্তু মিলাদ শব্দটা কিসে কোন শব্দ আইবে তুমি কোন জায়গায় লাগাইলা কোন শব্দ কোন জায়গায় লাগাইলা মিলাদ বলতে তুমি সাধারণ মানুষ যেটা বুঝে আপনারা কি বুঝেন মিলাদ মানি আপনারা বলেন রসুলের জীবন সম্পর্কে একটু আলোচনা করবেন এটা বুঝবেন আপনারা না সমাজ তো না বুঝেনা মিলাদ মানি আমার সমাজ তো মিলাদ মানে বুঝতেছে আপনারা বুঝাচ্ছেন তাদেরকে আমার সমাজ বুঝতেছে মিলাদ মানে হচ্ছে কিছু সামনে কিছু কবিতা পড়বো রসুলের শানে এবং ওই কবিতার পরে সবাই দাঁড়াবো আমার সমাজ মিলাদ বলতে যেটা বুঝে এটা তো সরি হতে আপনি মিলাদের যে দলিল আনতেছেন যে প্রমাণগুলো আনতেছেন ওখানে মিলাদ শব্দ আছে কিন্তু সেখানে তো উদ্দেশ্য হচ্ছে রসুলের জীবনই নিয়ে আলোচনা কর কেউ স্বীকার করো এই মিরাজকে কে কেউ স্বীকার কর বিভ্রান্তি ছড়ানো আল্লাহ সবাইকে হাজায় সবাইকে সহিবু দেখ কেউ আমাদের দুশ্মন না আমরা বলি চা যে যা করতেছেন রসুলকে মহাব্বতের কারণে করতেছেন কিন্তু মহাব্বতটা গোড়ামীপূর্ণ মহাব্বত হয়ে যাচ্ছে এইরকম অতিরিক্ত মহাব্বত দেখা ইহুদিরা মুশিক হয়েছে এইরকম অতিরিক্ত মহাব্বর দেখাইয়া ইসাই খ্রিস্টানরা মুর্ হাজরত মুসা আলী সালাতামকে আল্লাহরতলাকে আল্লাহর সন্তান বানিয়ে দিচ্ছে ইহুদিরা হাজরত ইসা আলী সালাতামকে আল্লাহর সন্তান বানাই দিছে ইসাই খ্রিস্টানরা অতিরিক্ত মহাব্বত দেখাইতে যায়া আল্লাহ করে আমরা হাবিব সাল্লিমকে মহাবি মহাবেন চাঁদ আলোকিত হয় আপনার চেহারার সৌন্দর্যে আপনার চেহারা তো সুন্দর আহা আল্লাহ হাবিব সাল্লাহ চেহারা কত সুন্দর ছিল এগুলো আলোচনা করাও তো আমাদের জন্য সৌভাগ্য চেহারা কত সুন্দর ছিল রসিলের আমি হয়েছে আপনার চেহারা এত সুন্দর বলে আমি কি প্রশংসা করব। আপনার হক বহু আপনার যেমন হক যেমন প্রাপ্য আপনার ওইভাবে প্রশংসা করা আমার পক্ষে সম্ভব না। শুধু একটা কথাই বলে দিই সেটা হচ্ছে আল্লাহর পরে আপনি শ্রেষ্ঠ আল্লাহ শ্রেষ্ঠত্ব বয়ান করব আহ কিন্তু এই বয়ান করার ফাঁকে ফাঁকে যদি আত্ম জড়াবো না মহাবুত তো করি করতে যাই এখনই খ্রিস্টানদের মত শিরিক করবো না বাড়াবাড়ি করব না ছাড়া করব। এক জিজ্ঞা নবীদেরকে হত্যাও করেছে আর সাব্যস্ত করেছে এই জন্য আল্লাহ কোরআন কারিমে কোন মেয়ের নাম উচ্চারণ করেন নাই কোন মেয়ের নাম উচ্চারণ করেন নাই এটা তাকে অপদস্থ অপমান করার জন্যে না তাকে তাচ্ছিল্য করার জন্যে না তাকে অবমূল্যায়নের কারণে না বরং আল্লাহ দেখায় যে নারী এটা সামনে আলোচনার বিষয় না এটাকে গোপন রাখা এটা এটাকে গোপন রাখা নাম উচ্চারণ করা এটাও একটা খারাপ শুনতে কেমন লাগে যাদের আত্মসম্মান আছে তারা নিজের মেয়ে নিজের বিবি এগুলার নাম মানুষের সামনে উচ্চারিত হোক এটা চায় না যারা বিশেষ করে পর্দা করে এরা চায় না আল্লাহ তাজত মারিয়ে মারিয়ে সালাজ্লামের নাম কোরআন আনছে এটা আল্লাহ তা একটা বড় হেকমত যে তোমরা মারিয়ামকে আমার বিবি বানাইছ তোমাদের মধ্যেই তো যাদের আত্মসম্মান বহু একটু আছে প্রকর। সেই তো তার বিবির নাম উচ্চারণ করতে চায় না একটাই সম্পর্ক সেটা হচ্ছে আবাদতের সম্পর্ক একজন মাহবুদ আর একজন আব একজন আবাদক পায় একজন আবাদক করে এটাই মাবুদের সাথে বালদার সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক এগুলা কিছু না এগুলা মুস্রিকদের কথা সূর্যের সন্তান সাব্যস্ত করে সূর্য সন্তান এটা তো মুসিদদের কথা দেবীর সন্তান নিজেদেরকে বলে মা বলে দেবীকে জীব জন্তুকে মা বলে এগুলো তো মুস্রিকদের কথা যে তার সাথে রবের ওই সম্পর্কটা মুমিনের সম্পর্ক রবের সাথে ইমান সম্পর্ক ইমান সম্পর্ক মহাতার আল্লাহ রসুল সাল আলি ওয়াসাল্লামের সাথেও আমাদের সম্পর্কটা ওইরকম ইহুদি খ্রিস্টানদের মতো বাড়াবাড়িও না এটা তো ইয়াহুদ্দিন আসার কাজ যাই হোক রসুলের জন্য দূরত পড়ব বেশি বেশি বড় ইনশাল বেশি বেশি বলবো অন্যদের তুলনায় আমরা বেশি বলব তারা মাঝে মধ্যে আমরা পর্ব দূর বেশি বেশি কিন্তু দূরত পর্ব ওই পন্থায় যেই পন্থায় আল্লাহ হাবিব আমাদেরকে শিখাইছেন দূর পর্ব ওই পন্থায় যে পন্থায় হাজর সাহাবাহ কেরাম দূরত পড়েছেন এটা যদি আবাদত হয় আমি কেউ ছাড়বো এটা যদি শরীয়ত হয় আমি কেউ ছাড়বো যাই হোক এটা আমার আলোচনার প্রসঙ্গ না চলে আসছে যে এর নামই হচ্ছে মিলাদ এই যে আমরা যে করছি এর নামই হচ্ছে মিলাদসুলের জীবন সংক্রান্ত আলোচনা এইটা তো চলছে এমনকি নামটা পর্যন্ত যেই জায়গা আলোচনা রেখে গিয়েছিলাম এমনকি নামটা পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাহ আল্লামের যে নাম আহমদ ওই নামটাকে পর্যন্ত আল্লাহ তালা ইনটেক রাখছেন ইনটেক এটা চক আমরা ওই ছোটবেলায় যখন ঈদের পোশাক কিনে দিত বাবা তো কি করতাম এখনো আছে কিনা না এখন তো কিনে সারাক্ষণ কিনতেই থাকে এখন আর ঈদের ওই যে স্পেশাল পোশাকের কত দিন দেখবা একবারে দেখমক সবাই আল্লাহ আমার কাছে মনে হয় এরকমই একটা চমক আল্লাহ তা আল্লাহ নামটা আগে দেন না দেন না দেন সময় মতো দিয়ে দিব আগে থেকে সুসংবাদ দিয়ে আসতেছেন হ্যাঁ কিন্তু কেউ রাখে না এই দেখে এত সুন্দর নাম নামা আলী সালাম যার প্রশংসা করেছেন এই নাম দিয়ে ইসমহ আহমাদ বলে আহমদ নামে একজন আসবে তো যেহেতু যারা তারা যেহেতু এই নামটা শুনছে তারাও তো রাখতে যে যেহেতু এটা একটা চমৎকার নাম সর্বশ্রেষ্ঠ মানুষ যে এবং সর্বশ্রেষ্ঠ নবী যে তার নাম এটা তা আমরাও রাখি না আল্লাহ তালা ওইভাবে ব্যবস্থা করে রাখছেন কেউ রাখার চিন্তাই করেনি একদমই কত চমৎকার মানে কি মানে হচ্ছে বাদামি রঙের সালসাল্লাম মানে কি শিক্ষক যিনি শিক্ষা দেন দরজ দেন মানে কি যিনি পরে আগমন করেছেন আকবর তো এই নাম গুলোর মধ্যে কি সুন্দর জল্ হাবিব সুন্দর চমৎকার নাম রাখছেন আহমদ যিনি আল্লাহ তাল সবচেয়ে বেশি প্রশংসা কারী যেই প্রশংসা তেমন পর্যন্ত কেউ করবে না এবং করেও নেই মা কাবে প্রশংসিত জায়গায় বসে বসে আল্লাহ রসুল বলেছেন আমি এমন এমন প্রশংসা করবো আল্লাহ তারা যা দিন ওই শব্দগুলো কেউ উচ্চারণও করে নেই এত চমৎকার নাম আল্লাহ রেখেছেন কারণ সবাই তো চায় নিজের সন্তানের একটা সুন্দর নাম আইসা আমাদেরকে বল যেটা সুন্দর নাম দেন না নিজেও খুঁজতে থাকে কত সুন্দর করা যায় নামটা কত সুন্দর করা যায় যে বিষয় আলোচনা করে এমন একটা নাম রাখা যে নামটা শুনলে তার খুশি লাগে ওই নামে ডাকা ডাকে ও রেখে ছোট্ট করে ডাকে নামটাকে সংক্ষেপ করে আদর করে ডাকে এটাও একটা মানুষের অভ্যাস সে তার প্রিয়জনকে সুন্দর নামেই তো স্বাভাবিক আল্লাহ ডেকেছে সবচেয়ে সুন্দর নামে ডেকেছেন শুধু তাই না আল্লাহ তালা তার প্রিয় হাবিবের জন্য দুধমা বাছাই করেছেন তাকেও হালিমা আলিমা মনে হচ্ছে সহনশীল এক রাতি আপনার তাই তো বললাম তোমারটা তুমি সমল মা কে আল্লাহ ওই ধৈর্য দিচ্ছেন মা ওইটা সহ্য করে নেয় হালিমা তো সাদিয়া তোর মা না দুধ মা তিনি কেন সইবেন আল্লাহ এমন একজন ওই গুণটা দিয়েই তাকে দুনিয়া পাঠিয়েছে শুধু তাই না নামটাও রেখে দিয়েছেন হালিমা আল্লাহ আবার দেখো সব ফিট করে আল্লাহ আগের থেকেই তো হয় কত গোত্র আছে লড়াটে ভাগ্যবান ওই খুন ওই গেছে কারণ তুমি আমার প্রিয় হাবিবকে লালন পালন করবে যে বংশের মানুষ ওই বংশ ভাগ্যবান না তো কি হচ্ছে ভাগ্যবান কি হইতে পারে কথা আপনাদেরকে শুনছি র করিম সাল্লা শ্রেষ্ঠত্ব গুলা ওই ছোটবেলা থেকেই প্রকাশ হওয়া শুরু হয়েছে আমি না নিজে বর্ণনা করেছেন আমি কোন কষ্ট পাই নাই আমি কোনো কষ্ট পাই নাই আল্লাহ তা সন্তানের মাধ্যমে মাকে কষ্ট দেওয়ার যে বিষয়ে বিষয় তার নবীর মা কে কষ্ট দেন নাই। শুধু তাই না পেটে যতদিন ছিলেন তিনি নিজে বলেছেন পারে আমরা পানি আনতে যেতাম তো আমি যখনই পানির জন্য উপর হতাম তো পানিগুলো সব উপরের দিকে চলে আসছে অন্ন মেয়েরা আমাকে ধরে রাখতেন হানিমা একটু দাঁড়াও তুমি গেলে তো পানি নিচে চলে যায় ইতো দাঁড়াও আমরা পানি নিয়ে নিই তারপর আমিও বলেছি আপনারাও জানেন আবারও বলি মজাই তো লাগে আলহামদুলিল্লাহ এই মজা লাগাটা মনে রেখেন কথাটা এই মজা লাগাটা যে রসুলের বিষয়গুলো বারবার শুনতেও মজা লাগে বলতেও মজা লাগে মনে রেখেন এই মজা লাগাটা ওই মা রসুল সম্পর্কে যে কোনো বিষয় ভালো লাগা এটা আমরা তো নিয়ে কত গন্ডগোল অথচ ইমামরা ইমামরা একে অপরের প্রতি কতটা শ্রদ্ধা বোধ ভালোবাসা ছিল হজরত ইমাম শাহিৎ আলাই বলতেন তা উচ্চারণ কেন বলে এটা এই জন্যে মিস্টাম্বর মিস্টাম্বরের নিয়ম হচ্ছে এটাকে যত নাড়াচারা করা হয় তত এটা গ্রাম খালি ছড়াইতে থাকে বলে নমানের নামটা তো আমার কাছে মেস কাম্বুরের মতো লাগে এটাকে যত উচ্চারণ করবো আমার কাছে ভালোই লাগে যেন মেস কাম্পুরের গ্রাম ছড়াই শ্রদ্ধা বোধ ইমামে শাফিয়াই ইমাম আবহানিফার প্রতি এতটা শ্রদ্ধা বোধ ইমাম আবহানিফা যেখানে শুয়ে আছেন ইমামে সাফিয়াই গেছেন ওই এলাকায় নামাজ মুসলেন মসজিদে তো তিনি আমিন জুড়ে বলতেন ওই দিনের জুড়ে আমিন বলেন না লোকজন জিজ্ঞ করছে আপনার প্রা আপনার জোরে জোরে আমিন বলতেন না তার সম্মানে আজকে আমি ছেড়ে দিচ্ছি এটা তো জরুরি কিছু না চিন্তা করেন তাদের মধ্যে শ্রদ্ধা বোধ কি ছিল আবাহার সাথে সাক্ষাৎ দিনায়া বলতেছেন সোহান আল্লাহ এমন একজন আলিম পাইসি ইমামায় থাকতেন আহা এইবার কাছে এত দলিল এত দলিল এত শক্তিশালী দলিল তিনি যদি বলেন আগুনকে পানি প্রমাণ করবে তার কাছে এত দলিল আছে যে তিনি প্রমাণ করে ছেড়ে দিলেন শ্রদ্ধাবোধ সম্মান আমরা কি ফতুয়া দেওয়ার বলে খুব এক্সপার্ট তুই ফতুয়া ফতুয়া মানে আমি বলি সে ইহুদির দালাল সে বলে আমার ইহুদির দালাল ইহুদিরা মনে মনে করে আমাদের কাজটা তোমরাই সবকে সফল যেটা আমরা করতাম দালাল বানাইতাম দালাল না বানাই এখন তোমরা একজন আরেকজনকে বানাইয়ে দিছো শ্রদ্ধা বোধ লাগবে সম্মানের কথা আপনাদের যুদ্ধের পর শোচনীয় ভাবে মুসলমানরা পরাজিত হয়েছিল শিখদের বিরুদ্ধে তো সিদ্ধান্ত হলো যে না এইভাবে করে দেওয়া যাবে না একটা প্রতিষ্ঠান দরকার প্রাতিষ্ঠানিক ভাবে নিজেদেরকে দাঁড় করাই দরকার আবুল হাসান আম রুহি এইরকম বড় বড় মহাদিসরা ছিলেন সাথে ওনার সাগরে তো আপসে বলা বলি করতেছেন রাতে ওই লালকুপ একটা জায়গা আছে লালকুপ ওই লালকু মসজিদের তোমাদের গাইর আত্মসম্মান বলতে কিচ্ছু নাই মানে কেন বলে আরে ওই ইমাম সাহেব আমাদের শাহে কে কাছে মানু তে মুসিদ কারণ তিনি ছিলেন ওই আমাদেরকে যারা ওহাবি বলে যারা সোজার কথা ওই পার্টি ছিলেন তারা তো দেওয়ার এগুলো করে না তাদেরকে বলে মুখে রসুল রাসুলের সাথে বেয়া করে এই জন্য কাফির তো এই কথা কাসুম নামজুর রহমতুল্লাহ শুনছেন শুনে বলছেন চলো ওই জায়গায় ফজরের নামাজ আমরা পড়বো আজকে তো ফজরে নামাজে গেছেন ছোট মসজিদ গ্রামের ছোট মসজিদ বিশেষ করে হিন্দুস্তানে লোকজন আসে মানুষই কম নামাজের তো ইমাম সাহেব যখন নামাজে দাঁড়াইবেন বেচারা দেখে বড় বড় হুজুরা সব দেখে করে দেয় পানি নাই বড় বড় হুজুর দেখছেন গ্রামের ইমাম সাহেব তেলা অতেনা সুন্দর কে আপনারা কি বিষয় জানার পর বেচারা তো একদম এত বড় বড় মানুষগুলো আমার পিছনে নামাজ পড়লো তো কাজের নামজুর বসে নাতি। বলে ভাই আমি খবর পাইছি আপনি আমাদেরকে কাফের বলেন আপনার এই চেতনাকে আমি সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই কারণ আপনি কাফের বলেছেন একটা কারণ আছে সেই কারণটা হইলেন এই কারণ দেখা সবকে কাফের বলা এটা ইমানি চেতনা এটা তো ভালো কথা সবাই বলতে পারে না এটা কাফেরকে কাফের বলতে ভয় পায় আল্লাহ রসুলের দুশনদের বিরুদ্ধে কথা বলতেও মানুষ ভয় পায় এই খবর আপনার কাছে পড়ছে এই জন্য আপনি আমাদেরকে কাফির বলেন এটা তো দারুণের চেতন প্রশংসনীয় কিন্তু ভাইজান আপনার কাছে যে খবরটা পড়ছে সেই হিসাবে আমি বলি হইলাম আপনার সামনে হ্যাঁ বিষয়টা হচ্ছে আপনার কাছে যে খবরটা পড়ছে আমরা ঘুষতে আছি রসুল আমরা রসুল কেন বেআর করি এই খবরটা ছিল ভুল আপনি কাফের যে কারণে বলেছেন এটা ঠিক আছে কিন্তু আপনার কাছে খবর যেটা পড়ছে ভুল ছিল আমরা রসুলের সাথে ছিল আপনার সাথে আমার মত ভিন্নতা থাকতে পারে মতো থাকতে পারে আপনার একটা মত সাহবায় মধ্যে ছিল এক এক এক রকম মত বক্তব্য ছিল এটা সাহাবায় ক্রামের মধ্যেও ছিল এই যে সম্মান দেখানো এই তাদের এখতালাফটা আমরা পাইছি মতো পার্থকু গুলা পাইছি হ্যাঁ কিন্তু ওই যে মানুষ হিসাবে আলাদা হয়ে যাওয়া ঝগড়া বিবাদ লড়াই মারামারি কাটাকাটি আহারে কত ঝামেলাতে চলে এই বিষয়গুলা দিনই বিষয় আল্লাহ তাল দিনকে কেন্দ্র করে আমাদেরকে এই যে টুকরা টুকরা হচ্ছে তারপরেও বলি কেন যে বললে মজা লাগে বললে মজা লাগে যার যে যাকে ভালোবাসে তার আলোচনা যতই হবে আপনার ছেলের একটা ভালো গুণ আছে এই গুণটা এক জায়গায় আপনি শুনছেন আপনার ভালো লাগছে আচ্ছা বলেন তো আরেক জায়গায় যদি ওই ব্যক্তি আরেক ব্যক্তিটা নিয়েই আলোচনা করে দিলটা ঠান্ডা হয়ে যায় এটা কেন এক কারণ আপনি আপনার সন্তানকে মহাব্বুত করেন আমি আর আপনি যদি রসুলকে মহাব্বুত করি তাইলে রসুলের যে কোনো বিষয় আলোচনা হইলেই আমার ভালো লাগবে সেটা হাজার বার শুনলে আলোচনা হইলেই ভালো লাগবে আলোচনা করতে ভালো লাগবে কারণ যে বাহনে আসছেন দুর্বল বাহন প আমাদের পোস্তাদা বলতেন যে প্রাইভেট কার দিয়ে কেমনি আসবে রিক্সা দিয়ে কোন রকম এখনকার সময় হইলে বলতো যে কোন রকমের রিক্সা দিয়ে আসছে আস্তে আস্তে অন্য যারা হুন্ডা দিয়ে আসতেন এরা তো আইসা মক্কারের ছেলেগুলোদেরকে বাচ্চাদেরকে নিয়ে নিচ্ছে কারণ ওই এলাকাটা পরিবেশগতভাবে ভাবে সুন্দর বাচ্চাদের লালন পালনের জন্য ওই জায়গাটা বড় চমৎকার আর গ্রামের আরবরা একটু শহর যেখানে এখান থেকে গ্রামে মানুষকে পাঠাই কেন একদম নিট আরবিটা শেখার জন্য শহরে তো বিভিন্ন ভাষা এসে বিভিন্ন জায়গা থেকে মানুষ আইসা শহরে বসবাস করে ভাষা আর ঠিক নাই সব রকম একটা ভাষা হয় শহরে গ্রামে গেলে ওই সমস্ত একদম এলাকার প্রাচীন যে শব্দটা সেটা গ্রামে উচ্চারিত হয় বাচ্চাদেরকে এই দুই কারণে এখনো সুন্দর ভাষা শিখবে আর এখনো পরিবেশ যদি ভালো হয় ওই পরিবেশে বড় হইয়া স্বাস্থ্য ঠিক থাকবে আদ্রতাহি মাদ্রাসা দিয়ে আসছেন আস্তে আস্তে আইসা দেখেন যে ধনীঘরের যত ছেলে আছে যত বাচ্চা আসছে সব নিয়ে চিন্তা করলেন আসছি যখন কষ্ট করে খালি হাতে যে ঠিক আছে ওই এতিমটা কি নিয়ে যাই কপাল যে ভালো আসলে আল্লাহ আকবর হাজর হালিমত্লাহা বলেন আমি আইসা বাচ্চাদের দিকে তাকাইয়া আর চোখ ফিরে যেতে পারি না বলে যে আমার কলিজাটা আমার বুকটা যেন খান হয়ে যাচ্ছে কখন বাচ্চাটাকে কোলে নিব রকম এইরকম আল্লাহ মায়ার বানাইছে বললাম যে পরে বলবো আল্লাহ তালা চেহারা তো রকম মায়ার চেহারা বানাইছে একজন মানুষকে ভালোবাসার জন্য যে যে উপকরণ দুনিয়ায় দরকার চেহারা সুন্দর বংশমর্যাদা আচরণ আখরা <odcast」> चरित्र पून, देखे तो भारत वंश मर्यादा देखे आचरण देखे भारती क्यों भारतीय কিন্তু ওই কাসুলকে কষ্ট দিয়ে আঘাত দিয়ে কবিতা লিখত হজরত হাসান ইবনে সাহেব জবাব দিয়ে দিতেন ওই হাসান ইবনে সাহেব রসুল সম্পর্কে বলতেছেন কি বলবে আর تكايا تكايا بولتسن و أحسن منك لم ترقطت عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرعا من كل عيب كأنك قد خلقتك ما تشاء الله أكبر كيف تقول هذا و أحسن منك لم ترقطت عيني أبناك جهت شندر أمريك جوب كيف تقول هذا هل كيف تقول هذا أبناك جهت شندر أبناك جهت شندر কি করবে একবারে বলে দিস ও আহান তারা চোখ কোনদিন কাউকে জন্ম দেয় নাই কি বলবে আর শেষে বলতেছে কদ হলিকা কামাত আল্লা সৃষ্টি করেছেন সমস্ত করে আল্লাহ যেই দিকে তাকাই ওইটাই শুনতে লাস্টে বলতেছেন কান্না কাকত কামা তাসা মনে হয় যেন এমন আপনি যেমন চেয়েছেন আল্লাহ তালা আপনাকে ঐভাবে এত সুন্দর এত সুন্দর পালা খুব ঝামেলার জিনিস বকরি হাল তো এরকম আরে যেদিকে টান দিবে না উল্টা একটা টান মারবি আমাদের একটা ইয়ে আছে আস একজন বড় গ্রামার বিচ্ছিলেন আরবি গ্রামার ব্যাপারে গ্রামার প্রতি এত পাগল এত পড়ানোর জন্য মানুষকে গ্রামার শেখানোর জন্য এত উৎসাহি আর কি ঘটনা যে এত পাগল ছিলেন তো সাগলকে পড়ায়া যখন বলতেন গুচ্ছ তো ছাগলের কান সাগল দিলা একটা লারা তো সাগল মাথা লারা মারলে আবার কান ধরতেন আবার কতক্ষণ পড়াইতেন ছিলাম ছাগল পালতো সীমা আস্তে আস্তে দেরি হয়ে যায় বাচ্চা মানুষ আবার মেয়ে মানুষ আবার ছাগল সবগুলোই তো মাইনাস পয়েন্ট আস্তে আস্তে দেরি হয়ে যায় একদিন মা দিছে বোকা সীমায় তো দেরি করো কেন তুমি আসতে পারবো না তুমি অন্য ব্যবস্থা করো তো মা বুঝাইতেছেন মারে তুমি ছাড়া তোমাদের কেউ নাই ঠাকুরগুলা কে পালবে ভাইয়ারা দুধ খাবে দুইটা বাচ্চা এক বাচ্চা তো হালিমার করে আছে। ওই বাচ্চার সুবাদেই তো দুধ আসছে আরেক বাচ্চা নিয়ে আসছে তো কে কে পালবে ছাগল গুলো আমাদের তো কেউ নাই রে মা তোর সীমা পায়না ধরছে যাহা যাব এক শব্দে যদি আমার সাথে আমার আরবের ভাইকে মক্কার ভাইকে সাথে দিয়া। তো মা হাসতেছে একা জায়গায় ছাগল সমেকটা নিবাস এটাও তো আরেক ঝামেলা তোর সীমা বলতেছেন যে মা ঘটনা দা নামা আমি দিলেই যাব। বলে কেন বলে ওই যে একদিন নিয়ে গেছিলাম ভাইয়াকে সেই দিন আমি দেখেছি আহারে আমি আমার ভাইয়া মায়ের মুখের দিকে খালি যে দেখে তাকাই থাকি এক স্বাভাবিক দরবারে আসতে না এসে রসুলের মুখের দিকে তাকাইয়া থাকতো তোর রসুল কৌতূহল কিরে ভাই সবাই সব রকম কথা জিজ্ঞেস জিজ্ঞেস করে তুমি দেখি কিছু জিজ্ঞেস করে না খালি তাকাইয়া থাকে সীমা বলে যে আমি আমার ভাইয়ার মুখের দিকে তাকায় রয়েছি কোন দিক দিয়ে যে সন্ধ্যা হয়েছে আমি বলতে পারতেছি না হু সারা আমার জানা আইসারু তালাম হা এই জন্যই তো বলেছেন যে মিশরের মেয়েরা ইউসু আনহা বলেন যে আমার নবীকে মিশরের মেয়েরা দেখত ইউসুফকে দেখা তো হাত ছিল আমার নবী দেখলে তারা তাদের কলিজা গুলা আঘাত করে করে কলিজাটা ছিন্ন বিচ্ছিন্ন করে বহুজন এরকম তো বাদ দিয়ে ঢাল তলার ফালাইয়া নিজের বুথটাকে ঢাল বানাইছেন নে মারবি কত মার তা আমার রসুলের গায়ে একটু আঘাত দিতে দিব হ্যাঁ রসুলের জন্য নিজেকে ওরকম টুকরা টুকরা করছেন তো তো আছে হাবিব এত সুন্দর ছিলেন তাদের সীমা বলেন হঠাৎ দেখি সন্ধ্যা আমি যেভাবে আমার ভাইয়ার চেহারার দিকে তাকায় আসি সবগুলো বকরিও আমার ভাইয়ার চেহারার দিকে তাকাই আসে বলে মা আমি যখন আমার ভাইয়াকে কোলে নিয়ে আসতেছিলাম অন্যদিন বকরি একটা টান দিলে আরেকটা ওদিকে যায় ওটারে টান দিলে ওটা ওদিকে যায় আমি দেখি আমি আমার কিছু করতে হয় নাই সবগুলো আদবের সাথে লাইন ধরে ধরা পিছনে পিছনে আসতে তো কাজী তুমি যদি চাও যে বকরিগুলো নিয়ে আমি সময় মতো বাড়িতে চলে আসি আমার সাথে আমার ভাইয়াকে দিয়ে দাও আমার ভাইয়াকে দিলে আমার আর কোনো কষ্ট হয় না আল্লাহ শ্রেষ্ঠত্ব শ্রেষ্ঠ নবীকে সমস্ত রকমের আমি মোহমিনের উপর দয়া করছি সর্বশ্রেষ্ঠ শিক্ষক আমার হ্যাবিটকে তাদের শিক্ষক বানাইয়া পাঠাইছি হায় হায় হায় ও মোহমিন আজকে পূজা মন্ডপে দাঁড়াইয়া দাঁড়ায় তামশা দেখি হায় আফসোসের কথা উজ্জ্বল মোনা গোটা দুনিয়ার জন্যে আমাদের দেশ রাষ্ট্র ঘেষা যেই রাষ্ট্রপূর্ত আছে সেখানে সংখ্যালঘুদের কি হালত আর এই জায়গায় সংখ্যালঘুদের কি হালত আপনাদের জানা আমাদের জানা সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া সবকিছু হচ্ছে আমাদের ইমানই দাবি ইমানের কথা দিও থাকি বাবুরি মসজিদ যখন ধ্বংস হইলো গোটা বাংলাদেশে উত্তপ্ত গোটা দুনিয়া উত্তপ্ত ইতিহাস জেনে দেখেন তখন লালবাগ মাদ্রাসা সহ বড় বড় মাদ্রাসা ছাত্ররা অস্তাদরা যায় এই যে মন্দিরটা কিরাম বড় মন্দির ঢাকেশ্বরী মন্দির ঢাকেশ্বরী মন্দিরের আশেপাশে মানব ঢাল তৈরি করেছিল যেন উত্তেজিত মুসলমান মন্দিরে যায় হামলা না চালায় আমরা তো সেই মানুষের উজ্জ্বল ঠিক আছে যার যার যার যার পূজা করলো এটা তার বিষয় তুমি মুসলমান কিভাবে ওইটাকে বলো যেটা একটা সার্বজনীন উৎসব কিভাবে বলো কিভাবে বলো সার্বজনীন মানুষ বুঝল তোমার উৎসব আমার উৎসব এটা তাদের উৎসব তার জন্যে সব করব কিন্তু তার কাজে তো আমি আনন্দ প্রকাশ করতে পারি না এটা আমার না আমার জন্য আমার নবী আছে আমার আদর সামান নবী আছেন আমার নবী আমার আমল শিখাই দেওয়া গেছে তুমি যাইও না কারণ সেখানে আল্লাহর গজব নাজিল হয় কখন তুমি ওই গজবের মধ্যে পড়ে যাও আর যদি ওই গজবে তোমার মৃত্যু হয় তুমি তো তাদের সাথেই হাসলে উঠবা একটু যায় ভয় লাগে না দেখতে যা ভাই আস্তে আস্তে এটাকে ওই যে পয়লা বৈশাখের মতো এই পূজা গুলা বাঙালি চেতনার একটা চেষ্টা কারা না আপনিও ওই প্যাকেটের মধ্যে ঢুকে যেতেছেন আস্তে আস্তে আস্তে আস্তে পূজা উপলক্ষে এখন আমাদেরও এখন সুন্দর সুন্দর কাপড় কেনার হিড়ি পড়ে গেছে পূজা উপলক্ষে একটা কাপড় একটু আনন্দ করবে বাচ্চারা পূজা উপলক্ষে পূজা উপলক্ষে একটু যাবে বন্ধু বান্ধব সাথে ঘুরতে ধর্ম যার যার উৎসবও তার আমার উৎসবে সে আসবে না গরু খাওয়ার জন্য তার ব্যক্তিত্ব আছে আমি এটা তাকে জেনার সাথে বলতেছি না সে তার ধর্মকে সম্মান দিচ্ছে এটা তার বিষয় করা যায় এই ক্ষেত্রে যে আমার মতো এই রকম সাল্লামকে চিনি না দিলের মধ্যে তার মহাব্ব তার এসের আগুন জয়লা নিজেকে ওইভাবে গর্ব আমি তো আমার নবী কি যদি চিনি আর মূল্যায়ন না করি চিনার পরেও যদি ওয়ার নদীকে ডাইভার্ট করি যায় তো বুঝতে হবে আমি যেটা চিনি সন্দেহ নাই পাক্কা মুনাফিক হিমানের মতো এত বড় দৌলভ পাওয়ার পর নবীর মতো এইরকম লিডার পাওয়ার পর অন্য অন্যদিকে যার মন যায় অন্য আনন্দ দেখা যার আনন্দ লাগে আমি মনে করবো তার দিলের মধ্যে নেফাক আছে সেই পাক্কা একটা মুনাফিক আল্লাহ তালা ইমান বিধ্বংসী এই সমস্ত কার্যকলাপ আর এই চেতনা আর এই সমস্ত শব্দ উচ্চারণ থেকে হুম্মত মুস্তিমাকে হেফাজত করেন আমিন